আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মোহব্ব করে এই আমার বিশ্বাস দেখি না এই হাত ধরে সেই হাত দিয়ে আমাদের হাত ধরে এখানে টেনে বসাইছেন শুক্র আদায় যদি তিনি এভাবে হাত ধরে টেনে না তাহলে শক্তির বলে দলের বলে ক্ষমতার বলে অর্থের বলে চেহারার বলে শিক্ষা দীক্ষা যোগ্যতা সার্টিফিকেটের বলে এখানে আসতে পারতাম না যে কয়টা বলের নাম বললাম এ বলওয়ালা মানুষ সমাজে আমাদের চেয়ে বেশি আসে না তার গায়ে শক্তি আমার আপনার চেয়ে বেশি চেহারাও আমাদের চাইতে ভালো পদমর্যাদা কত বেশি ওসি ডিসি প্রিন্সিপাল সেনাবাহিনীর কত পদমা লোক আছে না আল্লাহ যদি কইতো যে যারা পাঁচশো মন দান পাবে বছরে পুরা খালি অশ্বণ বে করছে কম পালি জায়গা দেওয়া হবে না না না ওরাই ফুলা ফুল তুমি আল্লাহর আশেক বান্দা হয়ে যাও আমি তাই চাই তুমি কার বেটা কারি কদর পয়ম্বার জা দেগি কদ রস নায় যখন যোগ্যতা হারিয়ে ফেলেছে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে নিজ দক্ষতা যোগ্যতা সালামের ছেলে হলেই বারো হওয়া যায় না পীরের ছেলে হলেই হলি হওয়া যায় না যেমন ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যায় না উকিলের ছেলে হলেই উকিল হওয়া যায় না এ রাস্তায় অমকের ভিটা অমুক বলে কোন ভ্যালু নাই ঠিকঠাক একটু আসতে পার আমি অত ঠিক করবতো না আমি বলতে হবে এটাও ঠিক ঠিক কর স্বভাব হয়ে যখন কব তখন কইতে হবে পরিমাণ মতো যাকে তুমি তোমার নকশের উপরে রহম দিল হও তোমার উপরে তুমি কি বলে তোমার উপরে তুমি রকম দিল্লে যা যা বুক ফাটাই যা তোমার শুনে কি মোবাইল আছে আল্লাহ তা শোনে শোনে শোনে দেখে মানে ওটাতে মুসাব্বা যে গুণটা যার সাথে আছে ওর সাথে কখনো বিচ্ছিন্ন হয় না তাকে বলা হয় সেফাতে মুসাব্বা ঠিক না আমি শুনি কখনো শুনি কখনো শুনি না আমার কানে আমার আসলে শুনি আমি নয় শুনি না আওয়াজ শুনবো এতটুক দূর থেকে শব্দ দিলে তুমি রহম দিল অত বেগে চিল্লাই পাল্লাই কিছু করা লাগবে না ওদুর রব্বা কুম তাদের রহমিয়া তুমি তোমার রবকে ডাকো কাইদা কাইদা গোপনে নির্জনে আল্লা ডাকার জন্য তার সাথে সম্পর্ক গড়ার জন্য কোন সংগঠন সকলে কমিয়ে আছে তুমি লেটের নিচে লেপটা ময় দিয়া গুন গুন করে ডাকতেছো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাশে তোমার বৌশো সেও তোমার সনে পর্দায় পর্দা বি আল্লাহর মাঝে আর তোমার মাঝে যে পর্দা ছিল মোহাম্বতের সাথে পর্দা তুই কান্দা আমি তোর সন্ধ্যে উপস্থিত অঞ্জুর ইলাইয়া পঞ্জুর আমার দিক টাকা আমাকে বুঝে শুনে করব। যজবায় কিছু করে পেলাবো সামলাতে পারবো না আবার যজবা না থাকলেও কোনো কাজে আগ্রহ হয় না আরবিতে বলে সেরাতে মধ্যম্প রাতের বেলায় জিকির করে তিল করে খুব স্লো সাউন্ডে অনেকেরই জানা আছে মানুষ উনি তিলাহত করে জোরে জোরে নবী দুইজনকে ডাকলেন ডেকে বললেন আবু অকার তুমি এত স্লো আওয়াজে তিলাহাত করো কেন আমার তিলা তার জিকিরের কারণে যদি তাদের কষ্ট হইয়া ঘুম ভেঙ্গে যায় আগামীকাল তাদের দিনের বেলায় কাজে ডিস্টার্ব হবে এই জন্যে আমি আমার কেন ওদিকে আসমানে আল্লাহ মুস্তাকালা আল্লাহ মুস্তাকালা ঘোরাঘা দেবো যুক্তি কি রব আপনাকে দুর্বল কে উভয় শক্তিশালী এবার নবী বললেন সকল কাজের মধ্যম পান্তা বলো আবু ওকার তুমি একটু বাড়ায় দাও বলিয়াম আল্লাপাক আমাদের বোঝাও আমল করাতে বিধান সব সময় এই দুইটা দিক খেয়াল করে চললে কিন্তু কোন মতানক্য থাকে না কোনো জ্ঞানজন থাকে না সকলের সকলের প্রতি সহমতিশীল ঠিক না আল্লাহ করে দেখবি কোরআন শরীফ করে দেবী কোন মন্তব্য হবে না আল্লাহ লুবি আল্লাহ খুশি হবি না প্রশংসার মালিক আমি একমাত্র আল্লাহ তোদের কি আছে যে তাই দিয়ে প্রশংসা নিবি তোরা কি আছে আমার কাছে কথা বলে আছে কিছু কিছুই নাই আমি দুনিয়ার সবাই কার মালেধনী হয়েছে মুসলমান কার বিন্দ হয়েছ আল্লাহর আমার আমি এখন ইস্টাবলিশ বলার সঙ্গে সঙ্গে তুমি কাপের করার মানে কি আল্লাহ বলেন তুমি বলো তুমি বলো আলহামদুলিল্লাহ তার অর্থ দাঁড়ায় আমি স্বয়ং সম্পূর্ণ ইংরেজি শব্দের তর্জমা ইংরেজি বলেন ঠিক কি ঠিক না ও দুনিয়ার মানুষ শিল্প কর্মচারী আবার শিল্পপতি মালিকের কাছে ঠেকা একমাস পরিশ্রমের পরে বেতন দেবে সে তার কাছে ঠেকা সকলে সকলের কাছে establish hai ekmatro allah yeah. jivan mein establish shabd nijar janne bewar karben na tu tamangar kas tai jaz male ma tuche raga fel তুমি উম মত বলে দাও তারা ভুল বুঝে বৈশে থাকতে পারে আল্লাহ তুমি তাদেরকে বলাও আল্লাহ এ বিশ্ব জগতের তুমি একমাত্র আল্লাহ মর্যাদা দিয়া মর্যাদার সর্বোচ্চ বসানা দেবসাইতে পারো কি বলবো আবার তুমি মুহূর্তের ভিতরে বেশ জাতি করিয়া আরে অপমান অপদস্থ পদলিত করে তুমি পায়ের নিচে বলেন ঠিক বলেন ঠিক মুসলমান কোরআনে কারি মাসে আমাদের কি জন্য আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দুনিয়ার থেকে যাওয়ার সময় তার জবানে আল্লাহর নামটা শেষ করে তুলে দেবে আল্লাপাক তাকে সময় হাতে ডান হাতে একটা টিকিট দিয়ে দেবে টিকিট গাড়িতে ওঠার আগে হাতে টিকিট নেওয়া লাগে কথা বলার লাগে আখেরাতের দিকে রওনা দেওয়ার গাড়িটা তুমি মসজিদের চৌকাটের উপরে উঠছে এইটা আখেরাতে রওনা দেওয়ার গাড়ি ওই গাড়িতে উঠবা ওই সময় তোমার হাতে টিকিট দেওয়া হবে ডান হাতে তোমার আমল নামা নিয়ে যেতে হবে বন্ধুরে এই হাতে আমল নামা জন্য যেই সংবিধান লাগে ওই সংবিধানের নাম আমি যে হাতিসের প্রতি সন্দেহ করছি আমি কে আর হাদিস আসছে কাদের মাধ্যমে যেই সকল মহাদিস আর বড়রা বেড়ে দিন হাতি সংগ্রহ করে আমার আপনার কাছে দা তার থেকে হাদিস নিয়ে কিতাবে লেখে নাই এমন তাকিকার পর সাথে হাদিস লিখছে আর আমি তুমি নামাজ নেই রোজা নাই দাড়ি নাই সুন্নত নাই খোঁজ খবর নাই কোন জায়গা শুন একটা আমেরাঠি আমেরাঠি ছিলেন আমেরাটি আমেরাঠি লাগাইলে মাটির সাথে মিশে যায় ওই শ্বাসটা কিন্তু গাছ হয়ে বের হয় একশো আমের আটি আনছেন আপনি এক বিঘে চলে জমি পাইছি দুই বিঘে এবার পাতলা পাতলা করে লাগানোর দরকার নাই ওর সাইতে আটি রে ফাইয়া করে দুই বিঘে বইতি লাগাই দুই তুমি তো হয়ে গেল হবে না যেমন একটা শ্বাস আছে কোন একটা সাজ আছে ওই সাতটার নাম হলো বিশ্বাসের নাম কি এবার লাইলা হারে লাগাই সব জায়গায় ঠিক না এই জন্য محمد رسول الله لا إله إلا الله فقد اكتبت القرآن محمد চারাটা মাটিতে লাগাই শিকার চলিয়া যায় নিচে তার বের হয় সর্বপ্রথম দুনিয়া গাছ আছে একবারে দশটা বিশটা পাতা যে কোনো গাছ বের প্রথম বের হয় দুইটা পাতা কয়টা পাতা চারা লাগাইলেও তোমার জমিন লাগবে আর তার জন্য পানি দেওয়া লাগবে সার ওষুধ কীটনাশক তোমার দেওয়াই লাগবে নচেত গাছটা সুন্দর হবে না এবার তোমার কলেমার চারা লাগাবা কোন জায়গায় আমের চারা লাগাই একটা জমিন আছে আলাদা আমার নবী বলেন হাত বলা তো পুরো দেহ ভালো হাত খারাপ তো পুরো দেহ খারাপ কথা বলতে না কলম ইন্নাগা তোর চোখ যাবে সিনেমা করি আড্ডায় ওরে তোর চক্ষু যাবে মমতাজ মনির খান আলমগীরের শুটিং দেখতে তোর চক্ষু যাবে যত নুন জায়গায় তোর দেখতে ভালো লাগবে দুনিয়া প্রতিষ্ঠান ভালো লাগবে তখন তোর এই মসজিদ মাদ্রাজা দেখতে হাট হয়ে গেছে না হার্টের রুগী কাকে বলে যার ভিতরে নানান ভালো লাগে না রোজা ভালো লাগে না ভাই ভালো লাগে না জাকাত ভালো লাগে না কোরআন না, হাত তার অন্তরে ভালো লাগে না ওইটা হলো হাল্টের রুগি বললাম নাগি টিকিট মঈজা ফাসদাত ফাসদান জসদো খুল্লো হুয়া ওইটে খানাবে দের শাডো খানাবো হেযাজায় কানি ঵া মনে সাইকেতে স্বীকার করো ঘাড়টাকে মাথাটাকে তুমি ডান দিক টান দাও কিছু নাই কিছু নাই আল্লাহ নাই এবারে তার অবস্থা কি أصل عائد بتمر وحا بالسماء শিকর থাকবে তোর কলমের মধ্যে আর শাখা প্রিগি হাসি শুরু হয়ে গেল এবার এবার এই গাছটা পানি দিতে হবে বাণী পাবেন কোন জায়গায় আমাকে বাড়ি বড় টি বলে ভালো আসছে নিক মুক্তি আছে নারে না সব গাছের জন্য একরকম পানি না ঠিক না গাড়ির ব্যাটারির ভিতরে টিউবয়েলের পানি দিলে কি হয় কোন জায়গার থেকে তারা আমি দিয়েছি তোর চোখের উপরে নিচে দেয়নি জায়গার থেকে বেরো হবে উপরে দিছি ওই জায়গা থেকে বের হবে চোখ থেকে উপরের দিকে যাইতে থাকবে তখন তোর খালি নামাজের ডালটা নামাজ ছুটলে ভালো লাগে না রোজা ছুটলে ভালো লাগে না কষ্ট হয় লাগে প্রত্যেকটা জায়গায় তোর খারাপ লাগে ডালগুলো অভাব আর যত পানি দিবা গাছ শক্ত থাকবে সব ডাল গুলো তরুতাজা থাকবে যদি চোখের পানি কলমের উপরে না দাও দুস্থ গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে যাবে আল্লাহু আকবার বন্ধু এই জন্য আমার আপনারা লাগবে কি ঈমানের সারা পাকা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহও লাগবে আহা কথা বলবা লাগবে লাগবে কুরআনও লাগবে লাগবে হাদিন তো লাগবে পড়ও তো লাগবে বলো <laughs> কপলাম বলে বাস করার জন্য একসু কিছু আছে ঘরের ভিতরে বলার জন্য কিছু আছে মসজিদে বলার জন্য কিছু আছে সংসদে বলার জন্য খুব গভীর পাড়িতে ভরা ওর ভিতরে একই লোক জীবন ভরে জাল মারলে তার হাতে নতুন মাছ বাইদে যায় নদীতে এই নদী নদী গেছে আপনি জীবন ভোরে জাল খেয়ান ছ বিড়ি কি কালি টাকি মাছ পুটি সরপুটি রয়না কই খয়রা কত তা আছে না কাল টাকি পাইছি আজকে খয়রা পাই বসতে হবে আজকে পদ্মা পাইয়ে বসতে পারে যদি একই ফুকুরে আল্লাহ হাইব আল্লাহ আল্লাহ তুমি বলে দাও ও আমার ফরিদপুর সদরপুর ও আমার ফরিদপুর আলিয়াবাদবাসী এলাকার বাসী তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুন্ত কত কিছু দেয় আল্লাহ কিছু দেয় না ঘুনা যায় আর একটা কত গেলাম আল্লাহ এবার একটা ছেলে দিল এবার দু রসুল তুমি কয়ে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যদি আমাকে ভালোবাসতে চায় হত্যাবি আমি রসুলের অনুসরণ অনুকরণ করো ঠান্ডা মাথায় বসলমান এক আমি চিললে লিও আমার মাথা গরম হলি আপনারা গরম হবেন খুব ঠান্ডা মাথায় বসবেন কি করলো কার অনুসরণ অনুকরণ নবী জোর কারণ কারো হানি পার শাফি মালে মালিক না আমাদের নাম হল সরুনাই বিসসাব তবলিগের তরামিশা জেলা রয়েছেন সাইদি মতিআর রহমান নিজামী সরছিনে বিসসাব বুরবুরার বিসসাব আটরসি চন্দ্রবাড়া মালিকগঞ্জ সুরেশ স্যার ভোটার চাইনাतपुर বাহাদুরপুর হরিপুর করলে কি হবে আল্লা বাড়িতে সেই ঘরের ভিতরের থেকে জাটা ভুয়ে মারেন না ভাই খুব তাড়াতাড়ি জমি যাবে না কিছু ফর্মালিটি আছে তুমি জিন্স এর প্যান্ট পরবা টাইট করে পড়বা পাশা দেন একদিকে খোলা থাকে এদানি সোর কাটিং তিন পোস্ট দিয়ে দেয় যে তুই ভাসাবের প্যান্ট পরবি আর বলতেন মিয়া যেভাবে মানুষের অমানুষদের অনুকরণ চলতেছে মুসলমানরা মানুষ এরা অমানুষদের অনুকরণ যেভাবে করতে করতে আগাই যাচ্ছে বিশ্ব সত্য বলে মনে খ্রিস্টানা দাদা বাবুদের সাথে অনুকরণ করতে করতে করতে করতে এমন পর্যায়ে চলে যাবে যদি মুসলমানের সন্তান দেখে বিশ্বমানে দাঁড়িয়ে তার মাকে দর্শন করতেছে মায়ের সাথে কিন্তু তাদের বিবেকের সাথে হয়েছে আজকে যদি সাহবাই বেঁচে থাকতেন তাহলে তারা সহজে মেনে নিত কথাটা সম্পূর্ণ বাস্তবে চলে আসতেছে কথা বলতে পোশাকের মতো আমাদের সুন্নতের মাপ কাটি না কেন আমাদের সুন্নতের মাপ কাটিহম্মদুর মতো আল্লাহ একবার টুপিতে না। যার কারণে যারা সকলের মাথায় সাদা একটা ক্যাপ পরা লাগে আছে না নাই সাদা জামার ভিতরে সাদা তাই তাই দেখেন ডাক্তার যারা আছে হসপিটালে যখন ডিউটি করে নার্স পার্স সকলের সাদা জামা এই টুপির দ্বারা আবার নামাজ ঠেকাতে হবে সেই জন্য কুবুদ্ধি জোরছে কয় কি তোমাদের টুপি খুব ভালো তোমাদের মামার কি ভালো মামা কর্ম আর দিক উপরে কি বলে আমাদের প্রভাব প্রভাব উপরে পানির তালে শিকড় কাটো ঠিক না কি মানে কতি গেল আমার মনের দিন কন্তে কনতে ঠিক হবে নিন্দা মানে এক বদল লোক স্বামী স্ত্রী দুজন রেল বসা কলকাতাতে উঠে দিল্লি যাবে আটচল্লিশ ঘন্টা রাস্তা আমি গেছি ভালো কাজে বাজার ওইছে স্বামী স্ত্রী খুব লেটেস্ট ভদ্র ফ্যামিলি একু জুড়ো বদমা ইয়া ওই দুজনের বরাদ্দ দেখিয়া স্ট দেখে ওর সামনে যাই একটা গোন্ধ আছে এত আর কইতে পারে ওনার দুজন নিন্দা করে ভালো হল না যে দিলাম তাতে ভালো হলো না ঘটা খানি অপেক্ষা করে গুসায় গাছ জোর ঠাস করে একটা ভালো ওখানে মা বুঝে পাইতেছে না স্বামীরা স্ত্রী বুঝে পাইতেছে না স্ত্রীর সন্ধান পাইতেছে না ও দু মায়ের কোল খালি হয়ে চাইতেছে আর এই বিশ্ব নেতা নেত্রীরা কয়েক ভালো হলো না খালি একটু নিন্দা করে থাকবে গায়ে যদি বস্ত না থাকে তাহলে গোটা দুনিয়ার ভিতরে জনসংখ্যাক হিসেবে বাংলাদেশের ভূখণ্ড অতি চাপাচাপ ও দশ আমাদের ভূখণ্ড খুব কম জনসংখ্যা বেশি এর ভিতরে ঘুরাইছে ঢুকছে ওদিকে যাইয়া ও কোন জায়গায় কোন কি ওদেরকে ওদের বিটে বাড়ি তুই তাদের উপরে ক্ষমতা কর তাদেরকে ভোটার বানায় দে তাদের নাগরিকত্ব দে তারা খুশি তুলে ভোট দিয়ে দেবে তুই রাজা হবি প্রধান তোমাকে এবার নোবেল পুরস্কার দেওয়া হবে আমার উপায় যে আমি কই ও বিশ্ব বদমায়েশা আমার হাসিনের নোবেল পুরস্কার দিতে তো গ্যাসা লাগবে না সত্যি যদি সে এই নোবেল আমার শিকর কাটতে এইটি হলো দাদা বাবু আর গডফার এই ঠাউরদের পরিচয় মুসলমানদের আন্দোলনে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 পাকিস্তান দেশে দুই জায়গা বাক করে। ওই পাশে একটু হিরন করে দেওয়ার কারণে ওরা হচ্ছে বেশি দিনে ভাবে মিলেমিশে থাকতে পারবে না একদিন স্বাধীনতা ডাক দিয়ে এই দেশে আলাদা করে নেবে ওই আলাদা করবে আমরা মুসলমান বাঙালি মুসলমান এদিক টাকা তোদের টুপির বুদ্ধি দেশে খুব ভালো জিনিস উদ্দেশ্য কি তাজানো বারেন্দার কারণে দিতে পারবা না টুপি দেয়ার কি সুন্দর বুদ্ধি দিছে কয় পোশাক পরা ফরজ এটা আমরা বলি ফরজ বলি না বলি কোরআন মানি না আমরা মানি যে পোশাক পর সতর্ক হয় না হলে পশু আর মানুষের ভিতরে পার্থক্য কি থাকে জমা তো বড়ো বানাইস মুসলমান তাই বুঝিয়ে ফেলাইছে ঠিকই তো কইসে প্যাণ্ট বানায় এবার প্যান্টটা ডিলে করে বল তাতে অসুবিধা কি বানাইছে পরে কয়ে অত ডিলে প্যান্ট দরকার কি সাফা সাফা আগা চাকিয়ে দিস পুরো ন্যাংটাই এরপরে উড়ো বসে রয়েছে বোন মা সাউরি যুবতী মাইয়া এগে সামনে বসে রয়েছে উড়া সত্যি আগে উপরে বুঝাইছে পানিতে কোন জায়গায় তোর কাপড় বাসবে তোর টাকা বাসবে। এবার কাপড় বাসে ঠিক না। সাতাশ আঠাশ না। কিন্তু শুধু হাজার সাত হাজার টাকা কথা বলব না টাকা বাসে নাই কাপড় বাসছে ইমান বাসে নাই রসুল বাসে নাই সুন্দর সুশীল জগতে ভিতর দেয়া উপরদের পানি ঢালছে নিচে দেশি কলকাতাছে ও মুসলমান তোরে মা বাপ ভাই বোনের সামনে ল্যাংটা কড়িয়ে ছাড়ছে যেই না পড় তোর গুপ্ত অঙ্গ যায় ওই প্যান্ট পরা চাইতে ল্যাংটা ভালো আমার নবী বলেছে আমিনাসির বলিনা না আপনি দা গাধা সব সব সমান্তরাল করবা ওরে তারেরের চাবিটা বারেস্থই করে নিয়ে আসো দাঁড়াই দিয়েছে বিটা মানুষ আর বউ চেয়ারম্যান ছয়শো ভোটের মালিক ছিল বউ আঠারোশো ভোটের মাত বাড়ি করে সে জায়গা চেয়ারম্যান আইছে। প্রমান আছে না নাই আপনাদের না জানা থাকলে আমার সাথে আসেন তুমি কোন জায়গায় তোমার বউ কোন জায়গা এবার বউ যদি হয় স্বামী যদি হয় ভোটার ঘটনা কি পরে বিস্তারিত স্বামী আলো কনস্টেবল পুলিশ আর বউ আলো দারোগাড়ি লাগছেন স্বামী তো তুই তুমি মানুষ তার আল্লাহর সাথে ভালোবাসা ঘুরতে বলে রসুলের সাথে অনুকরণ আমার নবীর মতো যোগ্যতা কি দুনিয়ায় মানুষ এসেছে আর আসবে তাই তার ভিতরে চারটে রাখা সম্ভব নিজেই যে গুলো পরিচালনা করেছেন উন্নতের ভিতরে এমন কাবের আর যোগ্য মানুষ আর ছিল না থাকে না এই চারটে সমন্বয় ইসলাম একটা হাতি বানাইতে সব টুক লাগে কথা বলুন ঠিক একটা হাতি বানাইতে পরিপূর্ণ করার নাম ইসলাম পরিপূর্ণ সেটা লাগবে না এটুক না সেটুক না একজনের কাছে এত বড় প্যান্ট একটা বানাইছে প্যান্ট নিয়ে বাড়ি যাইয়ে খুলে ফেলাইছে মানে লুঙ্গি ফেয়ে খুলছে আগেতে তে খুলিয়ে ফেলেন খুললে বৌরে এই তোমার সাউর বুড়ি মারু মনে থাকে না তুমি এক বেগেতার তাই নিয়ে তালাতির প্যান্ট কাটবে সেও পারে নাই বুঝিয়েছে পরের দিন সেই টুকি এবার গালাগালি উঠছে যখন সেটিয়ে গেছে এবার বৌতি নিয়ে ঘরের ভিতরে নিয়ে সে নিচে এটা বার কেউ জানে না উনি তিনেঙ্গিয়ে ছাড়ার কিছু আল্লাহবাল ইসলাম রে কুমাতি কুমাতি না টুবি না দাঁড়িয়ে না পায়ে জামা লাগবে না পাগড়ি লাগবে না ইসলাম পরিপূর্ণ এক ভাগ আপনি আমন করে মুঠ ধরে এখান থেকে মাপেন দেখবেন চাই মুঠে এক হাত চাই মুঠে এক বৌদি একটু কাটাইছ মায়েরিতে দাঁড়িয়ে একটু কাটাইতে কাটাইতে শেষ মেয়ে দাঁড়িয়ে জাঙ্গি এবার হয়ে গেছে ও দোস্ত ইসলাম থাকবে না আমাদের প্রমাণ নিয়ে নেয় চতুর কালি একটা আমি আপনাদেরকে শুনে দেয় পাঁচ হাজার এসেছিল আলাই পাঁচ হাজারের মাথায় যে নিশানা ছিল তা ছিল সবুজ রঙের পাগড়ি কালো পাগড়ি নবীর নাই একটা কিন্তু তোমার বাচ্চা কেমন মুসলিম মোমেন হয়েছিস ঠিক আছে তবে মুসলমান না মুসলমানের ভিতরে পুরান পড়ে ওই তোমার ভাষা কন্ট্রোল নাই তোমার আওয়াজ ও মুখের আওয়াজও কন্ট্রোল করা তোমার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ভরত চার ডালের ভিতরে আসবে আল্লাহের ভিতরে শরীরে পর্যাপ্ত অলঙ্কার থাকলে তার ঝাঁকুন শব্দ দেওয়ার টকাইয়া বাহিরের পুরুষের পৌঁছে যায় কোথায় মুখের আওয়াজ আর কোথায় অলঙ্কারের আওয়াজ অলঙ্কারের আওয়াজ পর্যন্ত বাংলাদেশে এত বক্তার ভিতরে বেগম রে বক্তা বানায় মাঠে মহিলার মাইকিং ধরি ভালে শুধু কি মহিলা তুমি আওয়াজ তোমার পর্দা রেখ সর্বদা কানের মেলায় আসল বলে বইও না তুমি বেপারদা অর্থাৎ I'm all bang lardomine moro khe rabab nai I'm all bang lardomine moro khe rabab এত মর ভিতরে মুরগির বাঘ দেওয়ার দরকার আছে নাকি কথা বলেছে মুরগি কি বাঘ দিতে কখন যে ঠিক পাকিস্তানি মোরগ উনি রাজাকার তাজ আমার আওয়াজ যায় বেশি দূর পরের দিন আছে আমার কয়েকজনে যে কোনো কিছুতে শুনি কি শব্দ ছোট মহাজ আজান দিতে শব্দ মুসলমান বাংলাদেশে বর্তমানে ব্যবসা চলতিছে হৃদায়তী কি হবে তা আল্লা মালুম কারণ সুন্দর করে পড়ে নিলাম তবে যদি উদ্দেশ্য খারাপ হয় ওই আয়াতের বর্ণনা পাবে না কোনো বুঝ পাবে না ফাঁকে ফাঁকে গান আর গজল সুর দিয়ে ও দোস্ত ওর ভিতরে করো। সুর হোক আর না হোক নূর হবে যখন দাড়ি মোজ না অনাসে মাঠে নেমে বক্তা হয়ে গেছে মোটা টাকা এরপরও তো বক্তা আছে আমাদের মোরগের অভাব নাই কেন মুরগির আসবে তোর শিরুল কোরআন করতি ਕਥਾ ਬੋਲਣ ਦੀ ਠੀਕ ਕਰਨਾ ਫੀ ਬਯੂਦ ਕੁਨ ਵਲਾ ਤਬਰਰਜਨਾ ਤਬਰਰਜਾ ਗਲੀਯਤਿਲ ਊਲਾ মরোনা ও রসুলের সাথে এক নম্বরে মোবাইল আজুল আজুলা ওহম্মুল্লাহ লোক বাক্য ইসে আমার নবী এক নম্বর তবলীগওয়ালা আমার নবী বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক কথা বলুন শিক্ষক হয় নবীন সিং তোমার তবদি বাড়া হয় আমার নবী শ্রেষ্ঠিক সর্বশ্রেষ্ঠ চিকিৎসায় অত গরু কামেল জগতে আসে রায় আসবে না কি না কামেলে গিরা কামে আল্লা হাতের ভিতরে দোস্ত যোগ্য মানুষের হাতের মধ্যে যদি কিছু কন মু হাতের ভিতরে ঢুকলো আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়ান সোনার মানুষের বের হয়ে গেল এমন করে সালের এই এত ভালো এত ভালো ওরে আমি আল্লাহ তাদের পর খুশি হইয়া গেলসলমান মানুষের নবশ বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক চারশো ছাত্রকে মসজিদে নবাবীর ভিতরে রায়িকা যেই জায়গায় রাখতেন জায়গাটাকে আরবিতে বলতো সুফা সুফ্পা মানা বারান্দা মসজিদে নবাবীর এই বাচ্চাদেরকে হাদিস পড়ায় কথা কয়না পড়ায় কি পড়ায় আফলিস আমার নবী পড়াইছে। মারিমানকে গতি করো অল্পpmodি জান্নাতাতের জন্য যথেষ্ট হইবে 460 জন ছাত্ররে নবী পড়াইছে অথচ তাদেরকে আইবিএমে পাস করায় নাই বিসিএস গাদা বানায় নাই তাদেরকে আন্তর্জাতিক মানের মন্ত্রী চাকরি বানায় নাই দার্শনিকে বড় মন্ত্রী তবে ইল্লাতি দিয়া নয় কোরআন আর পানি দেন এই মানুষগুলো কেন্দ্র বিখ্যাত ছেড়ে দিয়েছে তারা বিভিন্ন লেখাপড়া করাইয়া আমাকে আপনাকে কাছে দ আজমা আমার নবী ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা মুজাহিদ ঠিক না একদম খান প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আহিফ সাহিব খানের উপর্বীন কি ফিল্ড মার্শাল কতক্ষণ কি ছিল ফিল্ড মার্শাল আমি বললাম বাংলাদেশে তার ভিতরে উপাধি হলো ফিল্ড মার্শাল হয় কখন বড় ধরনার তিনটে যুদ্ধে যদি অভিযান করিয়া ওই সেনা প্রধান উনি যদি লাভ করতে পারে জাতিসংঘের থেকে তাকে উপাধি দিয়া হয় ফিল্ড মার্শাল করিযা যদি রসুলের উন্মত করতেই হবে আমার নবীর জীব দশার সাতাশটা যুদ্ধ করেছে না খালি সুপি সুপি করে দিন কাটাইছে শিক্ষা দেওয়া আমি হাদিসের ভিতরে পড়েছি তাই আপনাদের কাছে ওই নবী শক্ত আজও করছে নরম হাজ করছে সব তা মিলেই করেছে ধরস্তি নাহ আমার নবী কখনো মলম অপারেশন করেছে নবী সাতাশটা যুদ্ধে পরাজয়ী বিজয়ী না পরাজয়ী সাঁতার যুদ্ধে জিতলে হয় ফিল্ড মার্শাল নয় বার ফিল্ড হইলে কি হয় এটা তুমি আর ভাষা নেই সারা বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ পাইলেন কথা চার নম্বরে নবী যোদ্ধা যত যুদ্ধা আছে সমস্ত যুদ্ধ রাজনীতি কত বল যুদ্ধ এবং শ্রেচ্ছ যুদ্ধা এই চার দিয়েছে যাও মাদ্রাসায় পড়াও তোমরা একদল এই কাম করি পীর পড়াও হাও উদ্দিন হক মুক্তি আব্দুল কাদের হক যাও শরীরের পৃষ্ঠ হক যা বরগুরের পৃষ্ঠ হক যাও শরমের পৃষ্ঠ হব সংশোধন করো যাও তোমরা হাত দাও পীররা এইভাবে কাজ করতেছে পাঁচ চার নম্বর আর একদল আল্লাহ রহমাতে কোরআনকে সামনে নিয়ে ইসলামী রাজনীতির ময়দানে আছে এবার আমি তবলিগ করি ব্যঙ্গ করবো আল্লাহ রাস্তায় গেছো আমরা মাদ্রাসায় চব্বিশ পঁচিশ তিরিশ বছর পরে আমাকে ডাল্লার রাস্তায় না বৈশি বৈশা বৈশা বসে হুজুরা কিচ্ছু না খালি বরাদা খায় সেই ভতো তাল এসছে মাদ্রাসায় পড়াই যে বেতনীয় সাইতে অন্য কি রেখা বলে বেশি দামি এতে খুব জুত পাইছে কথাটা আমি তা জানি না তবলিগুলো আমি একশোর উপরে একশো দশ পার্সেন্ট সমর্থন করি কিন্তু দোস্ত তাই বলে তুমি অমন বললাম শিক্ষা যদি না থাকে তবলিগ চলমান থাকবে না ইলিয়াস රහමතුල්ලා තු obbliger चळманතු obbliger আবিষ্কারক উনি কি আলাম নাদিন আলাইহিস সিকিত আলেম কথা বলার আল্লাহ আলেম ইসুপ সাহেব আলেম আব্দুল আজিজ সাহেব আলেম সব উলামায়ে আলেম সাথে সম্পর্ক থেকে কথা বলছে কাজের কাজের এই আমি দেব না কি আমরা আবার কই কাছে কাছে গুছ গুছিয়ে নকশে মহান্মাদক্সে আবুবাকার নকশে বা নকশে ওমর গন্ধ আছে কত বলিস দিন পাবে গেলি দেখেন জঠা ধরিয়ে যায় জন্মের বুমরা ভাটার গন্ধ তাকে বলে খাঁদারিস লেখা ছাগলের পেট দেখি মনের শুয়ে বসো সব কোস্তরি না আমি আর কিছু বলবো না যে পীরের দরবারে খালি পয়সার লোক খালি টাকা দাও টাকা দাও খালি কালেকশন ইলেকশনের কালেকশন ওই জায়গাও দোষ তো সহি পয়সা চায় দাম চায় মাঝে মধ্যে বাড়ি এসে চায় আল্লাহ একবার কত বড় মজলি সার বছর বন্ধ থাকে বাস তার চেহারা তার রং তার গন্ধ তোমার গায়ে মা নাই তার সাথে মাথায় জট আছে তার সাথে গরু আল্লাহ বসালে তুমিও জটের বেসন পাবা কতদিন ওই নিয়ে ফাঁক দেয় পরে ডেলিও করে সংযোগ দেয় বড় হয়ে যায় কষ্ট হচ্ছে নাকি কে আবার ভাই পড়তেছি হ্যাঁ তো ভাই ভালোবাসা নিয়ে আসছি যাতে বুলগুলো বুঝাইয়া দরাই দিয়ে ওইটা ছাড়াইয়া একটু লাইন একসাথে আপনি যাইতে পারেন আমি ঠেকে যাবো আপনি আমার সুপারিশ করে নেবেন আবার আমি ডায়নাতে আমল নাম্বা পাইছি আপনারাই যেখানে যারা বসছেন না আমার মহাব্বত ভালোবাসা আছে দেখা হয়ে যাবে আমি বল আপনি বলবেন হুজুর হুজুর তো ঠিক আছে দিকে শুকো ইউনে কেমন তো প্যান্ট অবস্থা বাসাবারিছে আমার নাম পাইলে যা ভাববি তাও দেব যা কই দিবি কইবি তাও দেব। তুমি যদি এই কথায় সত্যবাদ আমি কিন্তু এই যে টিকিট পেয়ে গেছি তুমি আর ব্যস্ত জাতি পাত্র চলা তুমি আল্লাহ তো মুনাফেক না এই মাহফিল আমার এই বন্ধুরা ছিল তাদের সাথে আমার গুড় খুব ভালো লাগে ওরা রাত্রে ফেয়ে ঘুম আসতো না আমার কোয়াশ বারাই ছিল গড়ি কানে দ্বারে মোবাইল ধুয়ে শুনতে শুনতে ঘুমাই যেত তুমি যারা চেনো তোমার যে চেনে তুমি যারা চেনো তোমার যে চেনে বলো এখনই গ্রান্ট করবে আল্লাহার দরকার আমর নামা দেখা যায় না আমল না আমল না আমা বসে অন্ধকার কিভাবে মানে একটু গোল কত কয়ে যে কাদা দেওয়া যার আমার লাভ কি আমাকে লেখা যে ইকের গুনা ইকাদের কিছু দেখবো না আলোক কথা মতো কবি হবে না। এই ধরা পুলিশির সামনে এই আসামি কি আর ফাঁসি রেহাই হবে আসামি হলো বিএনপির মারছে আমলিগির মানুষ রে সামনে ধরা খাইছে জাগায় ওর বিষ আর কি রায় ফাঁসি আপিল গ্রান্ট হলো না চলে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে সব জায়গা থেকে রায় হয়ে গেছে জীবন ভিক্ষা চেয়েছে যেদিন তার ফাঁসির রায় হবে ওই দিন বাদী পক্ষ দল ধরে দাঁড়ায় রয়েছে ফাঁসির রায়টা শুনবে আর আসামি কিভাবে ফাঁসি দেওয়ার পরে যায় তাই দেখবে কিন্তু ঠিক আছে আব্দুল হামিদ সাহেব পদচ্যুত করতে পারবে না প্রেসিডেন্টের পর থেকে নানা ক্ষমতা রাখে না মানুষের পয়সা যদি আমি এদের সমস্ত গুণান্নে নেকি দ্বারা পাল্টাইয়া দিলাম পলা তুকাল্লি মুখ থাকবি আমার এই যুবক বন্ধুরা পারবো না এদিক। মিযা মাঝেমধ্য লিখছে যে কয়েকটা অর্ধেক পরিমাণ ভুল ওর ভিতরে তারা আছে না এই যুক্তিটা ওদের কাছে দলিল নাই বন্ধু তো আমি বলি তোমার সামনে দলিল দিলি তুমি দলিল কি ঠুক লাগে সেই ঢুক ইবল আল্লাহ সবাই শ্রেদা দিছে মাটি দিয়া আগুন যায় উপর দিক মাটি যায় নিচের দিক উপর নিচিয়া আমার আল্লাহ কি দলিলের উপরে দলিল দে্লা করে বেলাইছে আল্লাহ বের হয়ে যা আমার দরবারে দিপায় আল্লাহ ঠগিয়ে গেছে দলিল দিতে পারে নাই তাই গাছ জোরে ঠেলি বেরোয় আল্লাহর কাছে কোন দলিল আমি দলিল দিছে আল্লাহ মারা দলিল দিয়ে না খন্ডাইয়া নিজের গাছ জোর বেশি ফেরেস্ত আছে তাই তোমার দাও লোক তোর আবার এত দিয়ে দরকার কি ভাই জানি ভাত কামাই হলেন কিভাবে দান হলো কিভাবে খাইয়ে উঠে চলে যাবি কিভাবে সার কিনছি কোনো ওষুধ কিনছি কোন জায়গাতে এতে তোর দরকার কি ঠিক না দেখাবি লুকা দি রেখালি খাবি তোর ভাব কথা দরকার খুঁজে পাইলা আর সে মহা বিপদে ফেলাই দিয়েছে নাবিন নিচে ছানা কেন বাঁধেন দলিল দেন বকির উপরে কেন বাঁধেন না দলিল দেন রা কেন করেন না দলিল দেন আমিন কেন আসতে বলেন দলিল দেন আল্লাহেন না দলিলেন সব সহ এসে যায় এখন মনে করছে হুজুরা কইতে পারে না হুজুরা জানে না আমি আপনাদের কে বলি দোস্তের দিক থেকে একটা লোকের কাছে মাঝখানে নম্বর কত দশ সাত একশো টাকার নোট পাঁচ সাত বছর পর্যন্ত ওই দেখে ওর দেখতে দেখতে ওর মুখ আর বাকি থাকে জিজ্ঞেস করেন যদি ও কাজে টাকার নাম্বার তুই কোন টাক মালিক না তুই আমার টাকার নম্বর করে দিতে আমি যে কতগুলো আয়াত করেছি কিরাত আমি তো একটা হাফেজ না দরকার যেটা যাইলি আমার চলে আসে আল্লাহ আয়াত আর হাদিসের দাগ ফের নম্বর কোটেছে মুখস্থা সম্ভব ও তো মুখ আছে দশ খান ওর টিকা টুকো সব করে দি টাকায় ছাব্বিশ বছর মধ্যে বোকারি চরি পড়াই কইতে পারি না কোন জায়গা কি আছে আর তিন দেহাদিস পড়িয়ে লাফাতি লাফাতি দলিল দিতে দলিলির <laughs> পিছিয়েছিস তার উস্তাদামাজপুরি তার তারা বলে সুযান না দিনদার তাকে আকিদা সহিদাওয়ালা মানুষের ভিতরে অনেক কমই আছে ও দোস্ত ওর শোন জায়গা ওর খালি আর শতুর হ্যাঁ দলিল বাদে দলিল যে কেন দলিল দলিল দিয়ে তো তোর চিন্তে না তারা সে জায়গা বি সুপরেশ করবে একমাত্র অরুন জল বড় হই বড় শহীদ করতে পারবে না বড় আলেম এই আয়াতুল কুরসির মধ্যে কয় মানজিল্লাদি ইশফাউনাহু ইল্লা বিইzni ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউঈদূনা বিশাইয়িন যাকি খুশি আল্লাহ হাসরীর মাঠে সুপারিশের অধিকার দিতে পারে বাবুল আউসে ভাইসাফা এরপর তো একজন ডেকে বলবে হুজুর আমার চেনেন না মনে করেনা না বিগতের সময় আপনাকে মনে করবে না আমার লক্ষ্য করে দেখে আগে তোর আ। নামাজ পড়লেন না অজুবা নাই আমি সেই লোক বাড়ি কোন জায়গা আলিয়া বা গেলেন না ওই জায়গা ধরা খাইছি আপনার বয়ান শুনছিলাম হুজুর একসাথে খানা খাইছিলাম হুজুর একটা গার সাথে মিশে গড়ছিলাম হুজুর উঠে বসে সিট দিয়েছিলাম আলবানি আর কিছু নেই তারাও নাসির উদ্দিন আলবানি গোলার কার ভাষার তাহলে দেখবা যে কারা ঠিক আছে কষ্ট পাইছেন তাহলে আপনারা ফরিদপুর বাসী বিশ্ব আপনাদের টঙ্গি কোথায় টঙ্গি সত্যিমার বিপক্ষে যারা দেখান বাংলা কে মনের থেকে বলছে বলছে তাহলে সকলকে দাওয়াত থাকলো টঙ্গির ইস্তেমায় যাওয়ার জন্য এখন একটু রেডি জানুয়ারির টঙ্গির আসতেমা টঙ্গির আসতেমা এগারো বারো তেরো জানুয়ারি দুই হাজার আঠারো আঠারো একটু রস না দিলে ঘুম এসে যায় তাই রস দিয়ে বুঝতো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর কি আপনাদের দাঁত আমি কবুল করলাম ইনশাআল্লাহ বাসার থেকে আমার দাঁত কবুল করতে হবে মোনা জাতের আগে কেউ জাতি করবেন না সব শ্রেণীর মানুষ যদি কেউ আমার ভাষায় কষ্ট পেয়ে থাকেন এ ব্যাপারে ভাষাগত ত্রুটিতে আমি ক্ষমা ক্ষমা পেরা এটা আমার তবে সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ কথা আমি যাই দিয়ে পারি বুঝতে পার ঠিক না রুটি মুটি রুটি পেটটা ভরার দরকার মৃত্যে কথা এক আঙ্গুল শরীর চলে যাবেন পায়খানায় যে বসবেন বেরোতে দেরি হবে পায়খানা শেষ হবে না জারি হয়ে যাবে আমরা বাড়িতে ফানি দিচ্ছি আমি আপনাদের সকলের কাছে দাবি করবো তৌফিক অনুযায়ী মাদ্রাসাটা যাতে আরো একটু ভালো হয় আরো সেলিব্রেশন থেকে পড়তে পারে তো কত কই আল্লাহ তারা বাংলা বেড়া শিলকুত্ত যাই তার মধ্যে বসে থাকে পায়খানা করে সাগরের ভিতরে বসা যায় না ঠান্ডা তুমি কি না কি আল্লাহ ব্যাপারে অভিযোগ করবি নেই কাছে আমি করাই দেব আল্লাহ আমার সাইডে না কে কইসে ধান রে বাড়ি মহিলারা বেশি ভালোবাসে না করিয়ে ধানবাসে সাথি গেলে সিটি দান কাটা দেয় মাঠ নিয়ে খেয়েও টাকা করছে না শীর্ষক বছরে আট দশ এক হাজার টাকা পাঁচ সাত খান কুড়ি এখন পাঁচশো টাকা নোট বাদ হয়ে যায় এমন ছিল কেউ নেই জালটা কাউ দিয়ে চলিয়েছে কি দিবা আল্লাহ কয়ে কয় গুণ চলিয়ায় কয়গুণ কল্লাহ কত দিবা তুমি কো আল্লাহ বিশ্বাস আর থাকে দশ এত দুনিয়ায় আল্লাহকে বলা দেয় মাসিদার বেষ্ট জাতির জন্য যা লাগে আমার আল্লাহন আছে ওখান থেকে যা লাগে সব দিয়ে দেবো নাই এত সুন্দর খালি সব দিয়ে দিতে মনে আছে কিন্তু টাকা তুই নিয়ে তিন দিনের মধ্যে দিয়ে দেব এরকম আল্লাহ রান্দা থাকলে তার পাঁচ টাকা লেখাই দেন আর পাঁচশো হাজার থাকলে পকেট বের করে আমরা আমরা দেবো পশায় দেবো দেশকে ছাত্র হয়েছে তাতে কি বই থাকবে পরিবেশ নষ্ট হয়ে যায় উঠে গেলে একজন উঠা ধরলে আর কয়েকজন মনে হয়ে যায় উঠাই বুঝি শুনলো কালেকশন তো এই জায়গা বসে করবে যারা কব সে করবে কি সাহায্য করছে না রোহিঙ্গাদেরকে আপনারা করছেন না এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা আপনার আনসার انتم الذين قال الله في القران قيسه اصبحكون لو نور من المهاجرين من الانصار الذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا আর কাজ করবে এই আনসার মহাজের সাহাবাদের মতো কেয়ামত পর্যন্ত দুই দল যারা ওই নকশে কথা চলবে আল্লাহ উভয়ের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম যদি কেউ থাকলাম না আস্তে আস্তে ওই ডাটা দেবেন আমি তারা চিনে রাখবো এক হাজার টাকা লেখাইছে ওর সাথে যোগাযোগ করতে আবার ষোলশো টাকার মোবাইল খরচ হচ্ছে পাঁচশো টাকা তুলে আস আলহামদুলিল্লাহ কেনাম ভাই কামাল ভাই করতে হবে যদি কোটি টাকা হালাল ভাবে যায় কথা আছেন পাঁচশো এক হাজার দু হাজার টাকা ওই যে টাকা নিয়ে আসেন টাকা নিয়ে আসেন এটে আসবে মুরব্বী কষ্ট হচ্ছে টাকা বের